শিক্ষক দ্বারা যে শিক্ষকের ছাত্রের প্রতি ছাত্র উস্তাদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল নয় এই ছাত্র ছাত্র হওয়ার যোগ্য নয় তাহলে সত্যিকারের শিক্ষক তিনি যিনি ছাত্র প্রতি পরীক্ষার যখন ছাত্র জবাব ভুল লিখে তখন পাঁচ নম্বর না দিয়ায় এমন নম্বর দেন যে নম্বর ভাইয়া ভিল করে হারাতে আমি সাই না তুমি আপনি যদি আমি করতাম দিলে তখন নম্বর দিল্লা বলেন আমিও সাই না তবে যখন বিবাদ হয়ে তখন কিন্তু শিক্ষক ধারে ধরিয়া পাশ করাইবার নিয়ম নাই তুমি যদি পাশ করতে চাও তোমার উত্তাদের চান তুমি করো তুমিও যদি করতে চাও তাহলে পাশ করার পথে তুমি যদি ফেল করার পথে যাও কিন্তু তোমরাও যদি বিভদ থেকে চাও আল্লাহ কোন মানুষকে ঘাড়ে ধরিয়া বিভদ থেকে বাঁচাইয়াদেন না বিভদ থেকে বাঁচাইবা পথ বাঁচিয়া ওই পথে যদি তুমি আসো আল্লাহ তার হেফাজতের দ্বারা তোমাকে বিপদ থেকে বাসাই আল্লাহ চাই না কোন মানুষ বিপদে বলো তাইলে বিপদে তখন পড়তে হয় আল্লাহ জুড়ে বাঁচেন না কেন এটা আল্লাহর নিয়ম না এটা আল্লাহর নিয়ম হল যে আল্লাহ না তুমি বিপদে বলো তুমিও বিপদ থেকে বাঁচা পথে তোলার চেষ্টা তখন আল্লাহ ফিরিস্তা মারাইয়া এই বির ফিরিস্টার দায়িত্ব পালন করিয়া তোমাকে বিভক্তি কি ব্যবস্থা করে আল্লাহ বলে মরণের কাজে আল্লাহ সাহায্য করে এই সময় সাহায্য করার দরকার তা কি এটা বোঝার জন্য একটা হাদিস ভালো রকম স্মরণ রাখা দরকার সারা জীবন বর বেরিমান মানাইবার নাকি যত চেষ্টা করে যে মানুষটার মা বাবা আগেই মারা গেছিল মুসলমান অবস্থায় এই মানুষটার যখন সক্রান্ত শুরু হইয়া যায় এই মানুষটার যখন মরণ শুরু হইয়া যায় আমরাও ছিলাম আল্লাহ হুকুম নী কামতে জীবনযাপন করলে জাহান নাম থেকে না পাওয়া যায় ব্যস্ত কিন্তু আমরা এই হতা পালন করিয়া মরার কারণে দেখলাম আল্লাহর হুকুম পালন এই সময় সে যায় ইসলাম ধর্ম ত্যাগ করিয়া কা ছেন আল্লাহর পাটানো দেখা মাত্র এই চিনতে পারে এ আমার মা নয় আমার মায়ের সুরতারণ করেছে ও আমার বাবা নয় আমার আমি প্রায় সময় এই কথা বলে থাকি আপনাদেরকে বর্তমান সমাজের বহু মুসলমান আস যারা মরণ খালো যাতে রহমতের তারা গড়া ভারত ব্যবস্থা ব্যবস্থা দেয় আর রহমতের তিরিশার প্রবেশ নিষেধ তাদের ঘরে আল্লাহ রহমতের তিরিশার প্রবেশ নিষেধ একদিনের ঘটনা ঘটছে বড় মজা আইন দাঁড়িয়ে দিচ্ছে আমার কাছে আইনের কারণে গড় ঢুকতে পারি না আজকে কোন আইন আল্লাহ আজকে থেকে আল্লাহ আইন জারি করিয়া দিচ্ছে তার প্রবেশ নেশ আল্লাহ জিব্রাইল কি আইন তো আল্লাহ আত্ম জারি করবে আমি যে শান্ত কিনছি গত হয়। গত হাই তো আইন তখন আমার সাধর গিতা করতাম জিবাইলে আপনার করেন পরামর্শ মতামী যেভাবে সাধক টারে সির এক টুকরা টুকরা করলেন কল্লা গেল এক টুকরা তার শরীর গেল আরেক টুকরা তখন জিপ্রাইল ফিরিশ করলেন ইহাদিসনারা গিতা বললাম মাংসের অথবা জীব জানুয়ারের ছবি যার গড়াল তারা প্রবেশ করেন তার ছবি দাদার ছবি পুত্তার ছবি বিলাই ছবি গড়ল খাইয়াছে এই মুসলমান আজন্দী দেখ তারা যখন একটা শয়তান মায়ের দিকে আর একটা শয়তান বাধের সৌর দিয়ে হইব তখন ল আমরাও ইসলাম ধর্ম ভ্রমণ করছিলাম যে মিশি তুই যদি জাহান নামটাকে বাঁচতে চাস বিশ্বাস কর আর ইসলাম ধর্ম ধরন করলে জাহান নামটা কি না তখন আপনার ইমান করবো নিষেধের কি ঘরে আসতে না পারে নিয়া মরণের কাছে যেন সাহায্য করতে না পারে এর কথা পত্তা ব্যবস্থা মুসলমানেরা না ঘসে না দেখা দেবো না তুমি তুই যে ان الله قد قالوا ربنا الله ثم استقاموا تنازل عليهم ملائكه تنزل عليهم ملائكه فلا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون جيد কি আল্লাহকে আরেক জগত তাই দেখো দিন দেখছো না ওই জগৎ জীবনে কোনোদিন দেখছো না তোমার মনে এত বড় ভয় ওই জগতে গেলে তোমার কত বড় বিপদ না জানি হয় আমরা তিরিশ তুমি যে জগতে চাই দেশ ধর্মের ঘরে ওই জগতে তোমার আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যতদিন পর্যন্ত তোমার বিবি বাচ্চা দুনিয়াতে বসবাস করবে আমরা রহমতের তিরিশ তোমার পক্ষ তাদেরকে দেখাশোনা করবো তিরিশটার সাহায্য চাইনি আমরা সাহায্য করিয়া ইমান নিয়ে মারা যায় সেই পথে চলার তো অভিজ্ঞান করুন সবাই বলুন দু হনত হি না এই সমস্ত তোমার পবিত্র কলামেশ্বরে রাজের প্রস্তিতিকে যা কিছু বলা হইল এইগুলি সঠিকভাবে বুঝায় এবং কি আমার করার পালন করা তো আমাদের সমগ্র জেলায় I put